জাবির ইম্না আবদুল্লাহ রজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা মারুদ জাহারান নামক স্থানে রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে ছিলাম এবং পিলু ফল তুলছিলাম তিনি বললেন কালোটা নিয়েও কারণ ওটা বেশি সুস্বাদু তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি বকরি চড়িয়েছেন তিনি বলেন হ্যাঁ বকরি চড়ায়নি এমন কোনও নাবি আছে কি